হামদুল্লাহি আসালাম আল্লাহ রসুলকাল কতিরা আহ আজকে বলিসোড ফোর আমরা আলোচনা করেছিলাম আরবের ধর্মীয় অবস্থা আলোচনা করব ইনশাল আরবের কিছু ইনশাআল্লাহ আহ আরবের থেকে শুরু করে পুরা বিশ্ব ওই সময় একটা খুবই মরিয়া অবস্থা ছিল ডেসপারেট অবস্থা ছিল যে অনাচার এবং অন্ধকার এই ভাবে ব্যাপকতা লাভ করেছে যে একজন নবী বা একজন ইচ্ছা করলে সে আবুল হাসান আল নজি রহিম আল্লাহ একটা বই পড়তে পারেন মাদা হাসান আলমা বে নেহাতিল এইটা সারা দুনিয়ার সমস্ত ভাষায় মোটামুটি সমস্ত ভাষায় বইটার অনুবাদ পাওয়া যায় বাংলা ভাষায় অনুবাদ পাওয়া যায় মুসলমানের পতনে বিশ্বকে হারালো এই নামে একটা অনুবাদ আছে তো এই বইটাতে শেখ আবুল হাসান আরব ইউরোপ তারপরে আফ্রিকা থেকে শুরু করে চাইনিজ পুরা দুনিয়ার এনভারমেন্টটাকে বর্ণনা করেছেন এবং কি অবস্থা ছিল সেটাকে ফুটিয়ে তুলেছেন অসম্ভব সুন্দরভাবে আর ইবিন আহ বিন কাসির কাসির রহিম আল্লাহর যে বিখ্যাত বই আলবিদায় নিহায়া এর মধ্যে আপনারা ব্যাপক বর্ণনা পাবেন ইশা আমরা এখানে শুধু আরবের সামান্য কিছু অবস্থাকে বর্ণনা করেছি কিন্তু সেখানে শেখ আবুল্লা হাসান বিশ্বকে নিয়ে আলোচনা করেছেন ইউরোপ থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে আরবের আহ সমস্ত অঞ্চল রাজাবাসা এবং পার্শিয়ান এম্পায়ার থেকে শুরু করে সব সব জায়গাকে উনি স্পষ্টভাবে আহ স্পর্শ করেছেন আ জন্মগ্রহণ করার পর যে জায়গাতে জন্মগ্রহণ করেছেন এইটাকে বাছাই করার আল্লাহাল বিশেষ একটা হেকমা ছিল যদিও পুরা বিশ্ব ব্যাপকভাবে অন্ধকারে নিমজ্জিত ছিল কিন্তু তারপরেও সেখানেও কিছু ভালো গুণ ছিল একদম শতকরা এক ভাগ মানুষই খারাপ ছিল এরকম না বিষয়টা এর মধ্যেও কিছু গুণ মানুষের মধ্যে আল্লাহ তালা তখন রেখেছিলেন স্পেশালি আরবের কথা আরবদের মধ্যে আল্লাহ কিছু গুণ রেখেছিলেন যে কারণে আল্লাহতালা ওই জায়গাতে নবীকে পাঠিয়েছেন এবং সেই নবীর দ্বারা যে মেসেজ আল্লাহতালার যে ওয়াহি যে আসমানি আহ আল পায়গাম দুনিয়াতে পাঠিয়েছেন সেইগুলিকে ক্যারি আউট করার জন্য সারা দুনিয়া ছড়িয়ে দেওয়ার জন্য পার্সোনালিটি ছিল গায়াত ছিল একইভাবে কিবের ছিল অহংকার ছিল তো খারাপ এবং ভালো দোনোটাই এক্সট্রিম ছিল দোনোটাই একদম শেষ সীমানা অবস্থান করত এমন লোক ছিল যারা সামান্য একটা অহংকারের জন্য ব্যাপক ভাবে নিজের মেয়েদেরকে হত্যা করে ফেলত জীবিত কবরের মধ্যে দিয়ে ফেলত ভাবে নিজের শুধু পরাজয় স্বীকার করতে হবে অথবা নিজের সম্মান অক্ষুন্ন হবে এই কারণে নিজের ওয়াদা রক্ষা করতে গিয়ে আরবদের মধ্যে এমনও ছিল যারা নিজের ওয়াদা শুধু একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে এইটা রক্ষা করার জন্য তার নিজের আহ ভাইকে হত্যা যারা করছে তাদেরকেও মাফ করে দিচ্ছে যে আমি মাফ করে দিলাম ভুল করে বলে ফেলছে আমল করতে গেছে তো এই ব্যক্তিত্বপূর্ণ ছিল এবং তাদের মেহমানদারি একটা বেশ আলোচিত একটা গুণ ছিল তাদের এবং বেশ কিছু গুণ ছিল যে গুণের কারণে আল্লাহতালা ওই অঞ্চলটাকে বাছাই করেছেন আর বীরত্বের দিক থেকে আরবরা ঐতিহ্যগত ভাবেই বের আমরা যদি আরবদের তলোয়ারগুলির ডিজাইন দেখি আর ইউরোপিয়ান তলোয়ারগুলির ডিজাইন দেখি ইউরোপিয়ান তলোয়ার যেগুলি ব্যবহার করে সেই তলোয়ারগুলি হচ্ছে পয়েন্টিং নাইফ একদম সোজা থাকে তলোয়ারগুলি সামনের অংশগুলি ধারণ থাকে অর্থ হচ্ছে তারা এমন মানুষের সাথে যুদ্ধ করে যারা বর্ম পরে অনেক মোটা এবং বর্মকে ভেদ করে ছুরিটা ঢুকিয়ে দিতে হয় তো ওই তলোয়ারের ডিজাইন থেকে বোঝা যায় তাদের বর্ম পড়ার প্র্যাকটিস আর আরবদের তলোয়ার তলোয়ারগুলি ছিল এরকম বাঁকা এরকম বাঁকা হওয়ার কারণ হচ্ছে তলোয়ার দিয়ে তারা এইভাবে করতেন আর এইভাবে শিল্ড খুব শক্ত কোন তারা ব্যবহার না আর শিল্ড ব্যবহার করতেন না যেটাকে এইভাবে কর্তন করা হয় আর যখন এইভাবে কর্তন করা হয় তখন ছুরির এজ কি বলে এটাকে ছুরির ধার দিয়ে ছুরির ধার দিয়ে কাটা হতো আর ইউরোপিয়ান তলোয়ারগুলি ছিল ছুরির আগা দিয়ে একদম ধার সামনের যে অংশ ওইটা দিয়ে আঘাত করা হতো তো ছুরির ডিজাইন দেখে যারা স্পেশালিস্ট যারা ছুরি বা অস্ত্র অস্ত্র বিশেষজ্ঞ বিশারদ তাদের বিশ্লেষণ হচ্ছে যারা এই ধরনের ছুরি ব্যবহার করে স্পেশালি ধরেন সামুরাইস জাপানিজ সামুরাই এটাও কিছু পরিমাণ বাকা পুরা বাকা না কিছু পরিমাণ বাকা। হিন্দিয়া তলোয়ার আমরা আহ হাদিসের মধ্যে বিভিন্ন সাহাবিদের কবিতার মধ্যে পেয়েছে হিন্দিয়া তলোয়ার হিন্দিয়া তলোয়ার ব্যবহার করতেন দুই ধারী হিন্দি তলোয়ার তো হিন্দি তলোয়ারের হিন্দুস্তানের মেড ইন ইন্ডিয়া তো হিন্দুস্তানি তলোয়ার যেগুলি ছিল সেই ঐতিহ্যবাহী তলোয়ার যেগুলি আরবরাও ব্যবহার করতেন সেগুলো একটু বাঁকা ছিল তো এই অঞ্চলের মানুষরা গুণগত ভাবেই তারা বীর ছিলেন এবং যুদ্ধের মধ্যে তারা একদম কেউ কেউ বীরত্ব দেখানোর জন্য খালিঘায় যুদ্ধে নেমে যেতেন তো এইটা এই জিনিসগুলো ইসলামের জন্য প্রয়োজন ছিল আল্লা করেছেন এবং আল্লাহ প্রেরণ করবেন কোনটা সর্বোত্তম স্থান আহ রস্লামের জন্ম হয়েছে হাতির বছর অর্থাৎ আমল ফেল আমরা গত গত পর্বে আলোচনা করেছিলাম আব্রাহা কিভাবে আল্লাহ তালা ধ্বংস করেছে যে বছর আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছেন সেই বছর রসুল ইসলাম জন্মগ্রহণ করেন এবং রসুলের জন্ম নিয়ে অনেক গল্প আছে অনেক অলৌকিক গল্প আছে গ্রহণ করেননি সেই জন্য আমরা বর্ণনা করবো না শুধু একটা উদাহরণ দেই যেমন একটা হাদিসা সিজা রসুলাম জন্মগ্রহণ করেছেন খতনাসহ রসুলামের জন্ম হয় খতনাসহ এই একটা বর্ণনা আছে যতটুকু দেখেছি যে এই এই ধরনের বর্ণনাগুলিকে ওনারা এক বাতিল হাদিস হিসাবে গণ্য করেছেন তো এই আমরা এই সমস্ত বর্ণনা যাবো না কিন্তু কিছু বর্ণনা আছে যেগুলি আমরা সহি সহি বলেই ওলামাকামদের থেকে যাচাই করার সৌভাগ্য পেয়েছি আমি সেগুলি মধ্যে কিছু বর্ণনা করার চেষ্টা করি রসুল ইসলাম যখন জন্ম মানে আমেনার গর্ভে আসে তখন তার বাবা আবদুল্লাহ সিরিয়ার দিকে রওনা দেন বাণিজ্য কা ফেলায় দিকে রওনা দেন এবং এই রওনা দিতে গিয়ে মদিনার কাছাকাছি অঞ্চলে এসে তিনি ইন্তগাল করেন এবং তাকে মদিনাতে দাফন করা হয় আর আমেনা যখন রসুল ইসলামকে গর্ভে ধারণ করেন অর্থাৎ রসু ইসলাম জন্মের আগেই রসু ইসলামের আব্বা ইন্তেকাল করেন আর আমেনা যখন রসলামকে গর্বে ধারণ করেন তিনি স্বপ্নে দেখেন যে তার ভিতর থেকে একটা আলো বিচ্ছরিত হয়েছে এবং সেই আলো সিরিয়া পর্যন্ত ছড়িয়ে গেছে যদি শামের কথা বলা হয়েছে শাম আপনারা জানেন শাম হচ্ছে গিয়ে বর্তমান ফিলিস্তিন সিরিয়া লেবানন আর জর্ডান এই অঞ্চলটাকে শাম বলে তো তৎকালীন শাম শাম পর্যন্ত বিস্তৃত ওলা আমরা এইটা ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে রসুল ইসলামের নবুয়াতের একটা নিদর্শন এটার অর্থ করেছেন এরকম যে আহ আসবেন এবং তিনি আল্লাহ দিনকে এমনভাবে যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আল্লাহ জানেন যে তিনি তার করবেন কখন প্রেরণ করবেন এবং আল্লাহ তালা সেই জন্য সবচাইতে উন্নত জায়গায় এবং সবচাইতে উন্নত পাত্র সবচেয়ে উন্নত বংশকে আল্লাহ তালা বাসে করেছেন আহমেদ বিন হাম রাহিম আল্লাহ থেকে টারিস বর্ণিত আছে আব্বাস সদি আহ থেকে বর্ণিত ইবল আব্বাস বলেন যে লোকেরা রসু আসলাম সম্পর্কে বিভিন্ন সবুজ গাছ অর্থাৎ রসুল হচ্ছেন একমাত্র ভালো ব্যক্তি পুরা দুনিয়ার মধ্যে রসুলাম ছাড়া আর কেউ ভালো ছিল না তো এইটা যখন রসুলসলামের কানে আসেন রসুল ইসলাম এবং মেম্বারে উঠে রসু জনগণকে জিজ্ঞেস করেন তোমাদের কি ধারণা আমি কে জনগণ বলেন সাহাবিরা বলেন আল্লাহ অর্থাৎ আমি মুহাম্মদ আব্দুল্লাহ সন্তান আব্দুল মুতালিবের নাতি আহ আল্লাহ তালা পুরা জগৎকে দুইটা ভাগে বিভক্ত করেছেন পুরা বিশ্বকে আল্লাহ তালার নিজস্ব সৃষ্টিকে দুইটা ভাগে ভাগ করেছেন এবং তার মধ্যে থেকে উত্তম ভাগের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন তারপরে মানুষদের মধ্যে আল্লাহতালা সমস্ত মানুষকে দুইটা ভাগে বিভক্ত করেছেন সেই দুই ভাগের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন তারপরে আল্লাহ তালা সেই মানুষের এই উত্তম অংশের মধ্যে আল্লাহ তালা বিভিন্ন কম দ্বারা এই অংশ উত্তম অংশটাকে বিভক্ত করেছেন এবং সর্বশ্রেষ্ঠ কমের মধ্যে আল্লাহ তালা আমাকে দাখিল করেছেন আর এই কমকে আল্লাহতলা এই গোত্রকে আল্লাহ তালা আবার উপগোত্র দ্বারা বিভক্ত করেছেন অনেক উপগোত্র সর্বশ্রেষ্ঠ গোত্রের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন এবং আমার গোত্রকেও আবার অসংখ্য উপগোত্রে বিভক্ত করেছেন এবং সেই স উপগোত্রগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপগোত্রের মধ্যে আমাকে দাখিল করেছেন অর্থাৎ আমি তোমাদের মধ্যে আহ সত্ত্বাগত ভাবেও এবং জাতিগতভাবে বা গোত্রগত ভাবেও অর্থাৎ আমি এমন না যে আমি অনেক খারাপ মানুষের মধ্যে একজন ভালো মানুষ বড় আমি সবচেয়ে ভালো মানুষগুলির মধ্যে সর্বোচ্চ অর্থাৎ রসদাম এইটা দিয়ে বুঝিয়েছেন যে তিনি সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাকলুক মানুষের মধ্যে অন্তর্ভুক্ত এবং মানুষকে আল্লাহ বিভিন্ন কম দ্বারা বিভক্ত করেছেন সেই কম গুলির মধ্যে শ্রেষ্ঠ কম সেটার অন্তর্ভুক্ত অর্থাৎ আর রসুল আসলাম আরো বলেন যে বনে ইসমাইলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হিসেবে আল্লাহ তালা বনু কিনানাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং বনু কিনানার মধ্যে কুরাইশকে কে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং কুরাইশের মধ্যে আল্লাহ বনু হাসিমীকে শ্রেষ্ঠ দান করেছেন এবং বনু হাসিমের মধ্যে রসুল আস্লামকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন গত পর্বে আমরা এই বংশীয় বর্ণনাগুলি আহ আপনার সামনে তুলে ধরেছিলাম অর্থাৎ রসুল্লাহ আসসালাম শুধু শ্রেষ্ঠ ছিলেন না তিনি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ তিনি শ্রেষ্ঠ ছিলেন গণ্য হত রসলাম একটা বৈশিষ্ট্য হচ্ছে রসুল ইসলাম ছিলেন বৈবাহিক সম্পর্কের সন্তান অর্থাৎ রসু ইসলাম থেকে শুরু করে তার বাবা তার দাদা এবং দাদার বাবা থেকে শুরু করে বৈবাহিক সম্পর্কে তার পূর্বপুরুষের মধ্যে এমন কেউ ছিল না যারা জেনার জেনার দ্বারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ ওনার যা ওনার পূর্বপুরুষদের মধ্যে অনেক বড় একটা অংশ জাহিলিয়াতের মধ্যে ছিলেন ইব্রাহিম আলামের বাবা এবং ইসমাইল আসলাম থেকে শুরু করে রসু ইসলামের মধ্যবর্তী অনেকে ছিলেন যারা জাহিলিয়াতের মধ্যে ছিলেন কুফরের মধ্যে ছিলেন শেরকের মধ্যে ছিলেন কিন্তু তারপরেও আল্লাহ তালার বিশেষ মেহরবানিতে এই ব্যক্তিগুলিকে ব্যক্তিদেরকে আল্লাহ তালা আহ জেনা ব্যপিচার থেকে আল্লাহ হেফাজত করেছেন অর্থাৎ রসুল ইসলামের বাবা তার বাবা এবং তার বাবা থেকে শুরু করে আদম আলা পর্যন্ত এমন কোন ব্যক্তি ছিলেন না যারা জেনা ব্যবচার করেছেন অন্যান্য অনেক অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে কিন্তু জেনা আল্লাহ তাদের দ্বারা সংগঠিত করেননি এইটা রসুল ইসলামের একটা বিশেষ বৈশিষ্ট্য আহ রসুল ইসলামের বিখ্যাত নামগুলির মধ্যে বিখ্যাত নামগুলির মধ্যে আমরা মোহাম্মদ এবং আহমেদ এই নামগুলি বেশি আমরা পরিচিত কিন্তু এই নাম ছাড়াও রসুল ইসলামের আরো অনেক নাম তো আমরা আলোচনা করি মুহদার রেখেছিলেন আব্দুল মুতালিব রসুল ইসলামের দাদা তিনি নামটা রেখেছিলেন এই নামে একটা আল্লাহলা কোরআনে একটা চাপ্টার নাজিল করেছেন মুহাম্মদ নামে একটা সুরাও আছে আর আল্লাহলা কোরআনের মধ্যে মোহাম্মদ শব্দটা যতটা না ব্যবহার করেছেন রসুল ইসলামকে আহমদ বলেছেন এবং আহমদ হচ্ছে হামদ মানে হচ্ছে প্রশংসা বলি না আমরা সকল প্রশংসা আল্লাহর হামদ অর্থাৎ মুহাম্মদ হচ্ছে একটা ফর্ম যার প্রশংসা করা হয় মোহাম্মদ যার প্রশংসা করা হয় সে হচ্ছে আহ মুহাম্মদ আহ রসুল ইসলাম হচ্ছেন এমন ব্যক্তি যার সব তিনি পুরা মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত এবং এখনো পর্যন্ত রসুল ইসলামের জন্মের আগে থেকে রসুল ইসলাম প্রশংসিত ছিলেন বিভিন্ন নবিয়াল ইসলাম পূর্ববর্তী নবীয়ুল ইসলাম রসুল ইসলামের ব্যাপারে প্রশংসা করে বর্ণনা করেছেন এবং পরবর্তীতে রসুল ইসলামের জন্মের পর থেকে এখন পর্যন্ত রসুল ইসলাম সব সমানভাবে বরং তার চেয়ে বেশি পরিমাণে প্রশংসিত আলহামদুল্লাহ আহ যাদের ম্যাপ সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে পৃথিবীতে এমন কোন দেশ নেই এবং এমন কোন শহর নেই যেখানে মসজিদ নেই এমন কোন মসজিদ নেই যেখানে আজান হয় না এমন কোন আজান নেই যেখানে বলা হয় না আশাদ রসুল্লাহ অর্থাৎ সমস্ত আমলের মধ্যে অনেক বেদাত এসেছে অনেক পরিবর্তন এসেছে কিন্তু এই আজানের মধ্যে থেকে রসুলসলাম নামটা উঠে যায়নি তো অর্থাৎ যেখানে আজান হচ্ছে সেখানে রসুলসলামের নাম উচ্চারণ করা হচ্ছে এবং এক একটা অঞ্চল যখন সূর্য এক অঞ্চলের উপর দিয়ে চলে যায় অঞ্চলে ওয়াক্ত হয় এবং সেই অঞ্চলের মধ্যে মানারাতগুলি থেকে মিনার থেকে আজানের শব্দ ভেসে আসে অর্থাৎ রাউন্ড দ্য গ্লোভ রাউন্ড দ্য ক্লক রসুলসলামের নামকে উচ্চারণ করা হচ্ছে কোন না কোনো মহাজেন কোন না কোনো জায়গা থেকে কোনো না কোনো সময় আজান দিচ্ছেন এবং রসুলসলামের নামকে উচ্চারণ করছেন এবং যে মুসলমানের কানে রসলামের নাম আহ যে মুসলমান সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ আলা পড়তেছেন দুরুত পড়তেছেন তো এত বেশি প্রশংসিত পৃথিবীর ইতিহাসে এবং শুধু পৃথিবীর ইতিহাসে না কোনো মাখলুকাদকে আল্লাহতালা এই সম্মান দেয় যাদেরকে এত বেশি প্রশংসা করা হয়েছে তো সেই হিসাবে রসলামের নাম একদম ইসালামের মাধ্যমে এবং পূর্ব কার নবীদের মাধ্যমে আহ তার পরবর্তী জেনারেশনের জন্য একটা প্রফেস হিসাবে রসুল নামকে উল্লেখ করেছেন আহমেদ শব্দের অর্থ কি আহমেদ শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছুর প্রশংসা করে অর্থাৎ এক ফর্ম যে প্রশংসা করে অধিক পরিমাণ প্রশংসা করে যে প্রচুর প্রশংসা করে তাকে আহমেদ বলা হয় অর্থাৎ আল্লাহ তালার এত প্রশংসা করেছেন এবং আল্লাহ তালার সম্মান অনুযায়ী আল্লাহ তালার সান অনুযায়ী পুরা মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসা যিনি করেছেন তিনি হচ্ছেন আহমেদ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো এইসবে রসলামের নাম আহমেদ নামটাও আহ একেবারে উপযুক্ত নাম আহ আরো কয়েকটা নাম আছে আমরা এখানে একটা নাম হচ্ছে আল হাঁসের কোরআন উল্লেখ না হলেও এগুলে হাদিস দ্বারা প্রমাণিত আল হাঁসের হাঁসের অর্থ হচ্ছে যিনি জড় করেন বা যার পরে সব জড় হয় যাকে সামনে রেখে সবকিছু জড় করা হয় বা যিনি জড় করেন হাঁসের সর্বপ্রথম এবং তারপরে রসুলামকে সর্বপ্রথম হবে এবং রসুলকে উঠানোর পরে তাকে কেন্দ্র করেই সবাইকে জড়ো করা হবে এই জন্য রসুল আল হাশের বলা হয় রসুলাম আরেকটা নাম হচ্ছে আল মুকাফে আল মুকাফে হচ্ছে আহ উত্তরসূরি দ্য সাকসেস মোকাফি অর্থ হচ্ছে নবুয়তের উত্তরসূরি আহ অর্থাৎ নবুয়তের যে একদম শেষ খাতামা শেষ সিল্লাম এর পরে আর কোন নবী আসবেন না এবং নবী নবুতের যে ধারাবাহিকতা সিলসিলা এর মধ্যে রসুল আসলাম হচ্ছে আল মোকাপফি একদম শেষ উত্তরসূরি এরপরে আর কোন উত্তরসূরি নেই যদিও ভ্রান্ত নবী দাবিদাররা আহ এই নামগুলির সাথে নামগুলি মানতে নারাজ रसुलर हाँ नाम द्वारा प्रफिटहुड रसुलब्दर अर्थ हिम फेलेजर रसुल्लम हमफर के मुझे फेलारे रसुल्लम के পাঠানো হয়েছে যিনি সর্বাত্মকভাবে সার্বিক কুফরকে কুফুর দুনিয়া থেকে মুছে ফেলবেন যদিও রসলামের এই মিশন এখনো শেষ হয়নি এই মিশনকে জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং রসলামের এই উম্মা এই উম্মাই পুরা পৃথিবী থেকে সমস্ত কুফর সমস্ত শেখ থেকে শুরু করে সমস্ত জঞ্জাল মুছে ফেলবে মুছে ফেলবেন এবং ইসাল আসলামের নেতৃত্বে এই উম্মাই নেতৃত্ব দিয়ে সমস্ত কুফুর শরীরে নামে রসুল ইসলামের সমস্ত কিছুকে সমস্ত কুফুর মুছে ফেলবেন ইসার আসলামের নেতৃত্বে এবং আমরা রসুল ইসলামের প্রফিসি থেকে জানি হাদিস থেকে জানি ভবিষ্যৎ বর্ণনা করেছেন যে পৃথিবীতে এক ভাগের। এক শতভাগ মানুষ এক শতভাগের এক ভাগ ইমান হবে এমন একটা সময় আসবে যে সময় সমস্ত মানুষ মুসলিম হবে এবং সমস্ত মানুষ পরিপূর্ণ মুসলিম হবে আধা মুসলিম উন মুসলিম পনে মুসলিম না পরিপূর্ণ মুসলিম হবে আল্লাহতালা আমাদেরকে এই অবস্থা তৈরি করার জন্য উপযুক্ত আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা আমাদেরকে উত্তম রূপে এই জন্য ব্যবহার করেন আমিন রস আসলাম আইটা নাম হচ্ছে নবিউল মালহামা মালহামা অর্থ হচ্ছে ব্যাপক যুদ্ধ ভয়াবহ যুদ্ধ বা দীর্ঘযুদ্ধ অথবা মহাযুদ্ধের নবী যুদ্ধের নবী আহ এই নামটার ব্যাপারে দুইটা ব্যাখ্যা করা যায় একটা ব্যাখ্যা হচ্ছে যে রসুসলাম নিজে যতগুলি যুদ্ধ অংশগ্রহণ করেছেন অন্য কোন নবীর এত যুদ্ধে অংশগ্রহণ করেনি ইব্রাহিম থেকে শুরু করে আহ আসলাম ইসলাম মুসার ইসলাম প্রত্যেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু রসু আসলাম এই দিক থেকে রসু আসলামের রেকর্ড হচ্ছে সবচেয়ে হাইস্ট আবার রসু আসলামের উম্মা যে পরিমাণ যুদ্ধের সম্মুখীন হয়েছেন যুদ্ধ অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে অংশগ্রহণ করার ব্যাপারে ভবিষ্যৎ বর্ণনা আছে অন্য কোন নবী বা নবীর উম্মার মধ্যে এই পরিমাণ অংশগ্রহণ দেখা যায় না তো যার ফলে রসু ইসলামের আহ নবীল মালহামা বলার এই একটা একটা ব্যাখ্যা এটা বেশ যুক্তিসঙ্গত আরেকটা ব্যাখ্যা হচ্ছে রসুলের পরবর্তী যে আহ মানে ছাড়িয়ে যাবে এক উদাহরণ হিসাবে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলতে পারি আমরা যে এই উম্মা যে পরিমাণ যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে এবং যুদ্ধকে দেখতে হয়েছে যদিও সেই যুদ্ধগুলো মুসলমানদের দ্বারা সংঘটিত হয়নি কিন্তু ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা আমেরিকানরা এবং চাইনিজরা যত যত মানুষই যুদ্ধগুলি করেছেন এরাও কিন্তু সবাই ঘুরে ফিরে রসু ইসলামেরই উম্মা কারণ কেয়ামাতের ময়দানে এদেরকে রসু ইসলামের ব্যানারই হাজির করা হবে এবং এদেরকে রসু ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাদের নব তাদের নবী হিসাবে রসু আ সাফায়াত করতে হবে এদেরকে এই মানুষ মানব সম্প্রদায়কে রসলামের পরবর্তী জেনারেশন যারা আছে এদের মধ্যে কেউ মানক আর না মানক এটা সবাই রসলামের উম্মা কবলে যাওয়ার পরে এদেরকে রসলামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আর তাদেরকে ইসাল আসলাম বা মুসাল আসলাম বা অন্যদের উম্মা হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না তো সেই হিসাবে রসলামের জামানার পর থেকে রস ইসলামের পরবর্তী মানব সম্প্রদায় এই পরিমাণ যুদ্ধ সম্মুখীন হবে আহ মানব সভ্যতা এই পরিমাণ যুদ্ধে সম্মুখীন হবে যে কারণে রসু ইসলামের উম্মা এবং খোদ রসু ইসলামকে মালহামা বলাটাও সঙ্গত এবার আসুন জেনে নেই যে রসলামের জন্মের পরে শৈশবে কাদের কাছে লালিত পালিত হয়েছেন আহ রসলাম প্রাথমিক আম্মা রসুসলামের আম্মা আমিনাবিনের কাছেই লালিত পালিত হয়েছেন তারপরে রসু ইসলাম সোয়াইবা নামক এক মহিলার কাছে লালিত পালিত হয়েছেন আহ এরপরে সয়বা ছিলেন মক্কারী একজন মহিলা তারপরে হালিমা সাদিয়া নামে এক মহিলা ছিলেন হালিমা সাদিয়া রাদিয়া যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন ইনি ছিলেন বেদুইন ছিলেন বেদুইন ইনি ছিলেন আহ গোত্রের কাছাকাছি আহ বনু সাদ গোত্রের একজন মহিলা ছিলেন বেদুইন গোত্রের ভাষাগতভাবে এনারা ছিলেন সর্বোৎকৃষ্ট কারণ রুস্লামের একটা সর্বশ্রেষ্ঠ কারণ হয়েছি মধ্যে তো এই হাওয়াজিন গোত্রের এই অঞ্চল ওই অঞ্চল অর্থাৎ মক্কা থেকে দক্ষিণ দিকে মক্কা থেকে ইয়েমেনের দিকে যেতে এই অঞ্চলটাকে হাওয়াজিন গোত্র বসবাস করে ওই অঞ্চলের কাছাকাছি এই একটা মরুভূমির মধ্যে এই ছোট একটা গোত্র ছিল যারা আহ মেস চড়াতেন তাদের অন্তর্ভুক্ত ছিলেন এই হালিমা সাদিয়া হালিমা রাজিয়া বর্ণনা করেন যে আহ সে বছর ছিল দুর্ভিক্ষের বছর প্রচন্ড দুর্ভিক্ষে খাবারের সংকটের কারণে তাদের প্রত্যেকেরই অবস্থা ছিল খুবই সঙ্গীন ওনারা যখন মক্কা আসেন মক্কায় এসে আরবের একটা ট্রেডিশন ছিল আরবের বাচ্চাদেরকে আরবের বাচ্চাদেরকে আরবের মক্কা থেকে স্পেশালি এটা মক্কার ট্রেডিশন ছিল মক্কা থেকে এটা বাইরে বাচ্চাদেরকে ভালো পরিবেশের মধ্যে লালন পালনের জন্য পাঠানো হতো একদম যখন বাচ্চা হয় হওয়ার পরে বাচ্চাকে দুধ মায়ের কাছে পাঠানো হতো তারা আরবের বাইরের একটা পরিবেশে নিয়ে বাচ্চাদেরকে দুধ খাওয়াতেন এবং মরুভূমির এনভারনমেন্ট রাখতেন এর মূল দুইটা কারণ হচ্ছে এক হচ্ছে সুস্বাস্থ্য তারা বিশ্বাস করতেন যে মক্কা অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি দূষিত आ, कारण विभिन्न अंचल थे मानसें प्रचुर मानस आसत रोग बहुत जीवाणु बसत मक्का शिशुना साधारण मरुभूम तापम्र कारण मरुभम शुष्क हवर कारणार प्रसार अनेक कम व्यक्टरिया जगह सेफ जल ओखे बैक्टेरिया बाहित রোগ রোগগুলি কম থাকতো যার ফলে বাচ্চারা ওইখানে সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেশি আর দ্বিতীয় হচ্ছে মরুভূমিতে যখন দৌড়ঝাঁপ করে বাচ্চারা বড় হয় আহ উঠের পিছনে দৌড়ে ভেড়া বকরির পিছনে দৌড়াদৌড়ি করে বাচ্চাদের ফিজিক্যাল স্ট্রেংথও অনেক ভালো হয় এবং ক্লোজ টু দ্য নেচার যখন থাকে তখন বাচ্চাদের ফিটনেস অনেক ভালো থাকে ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে তো সেইজন্য জন্য আরবরা স্পেশালি মক্কারা এই তাদের এটা ঐতিহ্য ছিল যে তারা মক্কার বাইরে বাচ্চাদেরকে লালন দায়িত্ব দিতেন দ্বিতীয় হচ্ছে ভাষা মক্কার ভাষাটা ছিল ভাষা একদম যেটাকে আমরা বাংলা ভাষাগুলি জগা অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষ আসতেন বিভিন্ন অঞ্চলের মানুষ ওইখানে থাকতেন এবং হাবাসী ছিলেন বিভিন্ন আহ স্তরের মানুষ ছিলেন স্কৃতাস ছিলেন এদের এক এক জনের ভাষা এক এক রকম যার ফলে ওই জায়গাটা এক ধরনের বাজার ল্যাঙ্গুয়েজ বলে না এক ধরনের মিশ্র ভাষা হয়ে যাচ্ছিল তো যার ফলে ছোটবেলাতেই আরব বাচ্চাদেরকে মক্কা থেকে বাইরে রাখতেন যেখানে বেদুইনরা শুদ্ধ আরবি ভাষায় কথা বলত তো সেই তাদের সাথে ওঠা তাদের মতো করে এবং বেদুইনদের মধ্যে কবিতা সাহিত্যের চর্চা অনেক শক্তিশালী ছিল অনেক বেশি তারা কবিতা বলতেন ইমাম শাফি রহিম আল্লাহ একজন আরব ছিলেন রসলামের বংশধর ছিলেন এবং তিনি আহ রসলামের ওই অঞ্চলের খুব গরিব একটা অঞ্চলের বাসিন্দা ছিলেন অথচ তিনি আরবি ভাষা শেখার জন্য দীর্ঘ সময় তিনি বেদুইনদের সাথে বসবাস করেছেন দীর্ঘ কয়েক বছর বেদুইনদের সাথে থেকেছেন কারণ ভাষা শুদ্ধ আরবি ভাষা এবং তাদের ভাষা অনেক থেকেও যে ভাষার যে পরিবর্তনগুলি হয় সেগুলি থেকে মুক্ত ছিল তো যার ফলে আরবের বাচ্চাদেরকে সম্ভ্রান্ত বাচ্চাদেরকে ভাষার যোগ্যতা শিখা যোগ্যতা অর্জন করার জন্য বেদুইনদের সাথে রাখা হতো যাতে তাদের ভাষা উন্নত হয় তারা কবিতা সাহিত্য সংস্কৃতির সাথে পরিচিত হয় এই দুইটা কারণে মক্কা থেকে বাচ্চাদেরকে বাইরে রাখা হতো তো হালিমা এবং তার সঙ্গে অনেক ওই গোত্রের মানুষ মেয়েরা যারা যাদের নতুন সন্তান হয়েছে অর্থাৎ যাদের সিনায় দুধ আছে তো এই বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য এখান থেকে তারা স্বল্প কিছু টাকার বিনিময় অথবা কিছু পুরস্কারের বিনিময় আরবের সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে নিয়ে যেতেন এটা কালচার অনুযায়ী তো রসু ইসলাম ছিলেন যেহেতু আমিনার সন্তান প্রত্যাখ্যান করে নেওয়ার ব্যাপারে হালিমা সাদিয়া রাতিয়াল তিনিও প্রথমে প্রত্যাখ্যান করেন যে না একে নিয়ে কি লাভ আমাকে ভালো কোনো পুরস্কার হয়তো পাবো না কিন্তু পরে যখন সবাই বাচ্চা নিয়ে যায় আর হালিমা। ভাগে কোনো বাচ্চাই পড়ে না তখন হালিমা ক্যাম্পে ফিরে যায় ফিরে গিয়ে তার স্বামীর সাথে পরামর্শ করে যে দেখো আমরা যদি এই দুর্ভিক্ষের সময় খালি হাতে ফিরে যাই এটা আমাদের জন্য ভালো হবে না তার চেয়ে এই মোহাম্মদকে নিয়ে যাই কিছু না হোক সামান্য কিছু যদি পাই এটাও মন্দ কি খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে তো তার হাজবেন্ড আহ করলেন রাজি হলেন পরে তারা সাদিয়ার তাল আনহা ফুরসলামকে গ্রহণ করেন হালিমা যখন রসুলামকে আমিনার কাছ থেকে নিয়ে ক্যাম্পে ফিরে আসেন সঙ্গে সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা করা শুরু করে হালিমা বলেন যে আমি যখন এই বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করি খুব সহজেই বাচ্চা দুধ খাওয়া শুরু করে এবং আমি ক্ষুধার্ত থাকার কারণে আমি দুধের স্বল্পতায় ভুগছিলাম কিন্তু প্রচুর পরিমাণ দুধ খাওয়ার পরেও রসুল্লা সাল্লা প্রচুর পরিমাণ দুধ খাওয়ার পরেও আমার বাচ্চার জন্য উপযুক্ত পরিমাণ দুধ তারপরেও থেকে যায় এবং আমার বাচ্চারাও ভালো মতে দুধ খায় এবং সেই রাতে আমরা কয়েকদিন পরে সেই রাতে আমরা তৃপ্তি করে ঘুমাই কারণ আমার বাচ্চা সেই রাতে অনেকদিন পরে বেশ পেট ভরে খায় পরদিন সকালে যখন হালিমা রাজ আনহার স্বামী আহ ক্যাম্প থেকে গবাদি পশুগুলিকে নিয়ে বাইরে যায় ঘাস খাওয়ানোর জন্য সেগুলো বেশ ভালো খায় খাওয়ার পরে যখন আসে তারা এত বেশি দুধ দেয় যে ওটা পরিবারের জন্য সবার জন্য যথেষ্ট হয়ে যায় হালিমা রাজিত এবং তাদের যে গোত্র এরা যখন নিজেদের গ্রামে ফিরে যাওয়ার জন্য রওনা দেন তখন হালিমা রাজিত যে গাধায় চড়ে আসছিলেন সেই গাধা বেশ জোরে সোরে আগানো শুরু করে এবং সবার আগে চলতে থাকে তো এটা দেখে ওই গোত্রের বাকিরা জিজ্ঞেস করতে থাকেন যে ও হালিমা এটাই কি সেই গাধা যেটাকে চলে তুমি এসেছিলে আমাদের সাথে মক্কায় এটাই কি সেই গাথা যেটা আমাদের পুরো দলকে পিছিয়ে ফেলেছিল বারবার কারণ এটা খুব স্লো চলতেছিল আসার সময় এটা এত স্লো চলতেছিল যে কারণে দলটাকে থেমে থেমে যেতে হয়েছিল। তো আহালি মারা হালিমার তালা বলেন হ্যাঁ এটাই সেই গাধা। তখন ওই অন্যরা বলেন যে আল্লাহর কসম নিশ্চয়ই কিছু একটা হচ্ছে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটনা ঘটতেছে তো যখন তারা তাদের গ্রামে ফিরে আসেন ফিরে আসার পরে হালিমার দিল প্রানহার যে তাদের পারিবারিক যে গবাদি পশুগুলি ছিল অর্থাৎ মেষগুলি ছিল এগুলিকে তারা একটা জায়গাতে পাঠাতেন খাবার খাওয়ার জন্য তো পুরো অঞ্চলটা ছিল ড্রাই একদম আহ ফেমিন চলতেছিল দুর্ভিক্ষ চলতেছিল যেখানে যায় আমাদের পশুগুলিকে সেখানেই পাঠায় কিন্তু ঘটনা একই দাঁড়িত যে একই মাঠে ওই পশুগুলি পেট ভরে খেয়ে আসতো আর এরা এদের পশুগুলি খালি পেটে চলে আসতো আর অদ্ভুত ব্যাপার শুরু হয়েছে যে হালিমার রানা বর্ণনা করেন যে আমরা যখন ইচ্ছা তখন আমাদের পশুগুলির দুধ দহন করতে পারতাম যখন দখন করতাম তখনই দুধ পেতাম পরবর্তীতে রসুলসলাম ধীরে ধীরে বাড়া শুরু করেন এবং রসু আসলামের এই বরকত যে আল্লাহ তালা যে বরকত ওইখানে দান করেছেন ওইটা শুধু রস ওই হালিমাল পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না পুরা গ্রামের মধ্যে এটা ছড়িয়ে যাওয়া শুরু করেছে এবং দুই বছর বয়সে রসুল ইসলাম অন্য অন্য বাচ্চাদের চেয়ে অনেক বেশি হৃষ্ট পুষ্ট হয়ে বেড়ে ওঠেন আহ এরপরে দুই বছর পরে রসুল ইসলামের কে ফিরিয়ে দেওয়ার জন্য সময় হয় আসলে আমিনার সাথে তার কন্ট্রাক্ট ছিল দুই বছরের তো হালিমা যখন এই বাচ্চাকে আমিনার কাছে দিতে আসেন। তখন হালিমা বিভিন্ন করা শুরু করেন বলেন যে এই বাচ্চা আসলে মক্কার জন্য সেফ না বা মক্কা এই বাচ্চা থাকলে এই সমস্যা হতে পারে সেই সমস্যা হতে পারে আপনি আমাকে এই বাচ্চাটাকে আরো কিছুদিন রাখার সুযোগ দেন তো অনেক বেশি চাপা চাপি এবং অনেক বেশি আহ বাহানা করার চেষ্টা করেন हालिमाजारहाना राजी हालीम केसेंसूलम छोट्ट रसुल्क बीस तो हालीमार सतान साथ दूध भाई रसुलर खेल এমন সময় ওই দুধ ভাই দৌড়ে এসে হালিমা এবং হালিমার স্বামীর কাছে এসে বলেন দৌড়ে এসে বলেন আমার কোরাইশ ভাই আমার কোরআশ ভাই আমার কোরাইশ ভাই তো হালিমা রাজি তুল এবং তার স্বামী বলেন যে কি হয়েছে বলুন যে দুইজন লোক সাদা পোশাক পরা এসে রসুল ইসলামকে মাটিতে ফেলে দিয়েছেন এবং ফেলে দিয়ে তার মুখের ভিতর থেকে কি জন্য বের করতেছেন এই কথা শুনে হালিমা রাজি আনহা এবং তার স্বামী দৌড়ে রসুল ইসলামের কাছে পৌঁছান পৌঁছে দেখেন যে রসলামের চেহারা বর্ণ হয়ে গেছে এবং রসলাম জিজ্ঞেস করেন কি হয়েছে দুইজন লোক এসে আমাকে শুয়ে আমার বুকের বুককে ছেদ করে ফেলে এবং বুকের ভিতর থেকে কি যেন তারা বের করে এটা শুনে হালিমার্দা ভয় পেয়ে গেলেন এবং যেহেতু রসুসলামকে তিনি প্রচন্ড ভালোবাসতেন এই জন্য তিনি আচ্ছা এখানে একটা মজার ব্যাপার বলি রসুসলামের ব্যাপারে রসু ইসলাম যেখান দিয়ে যার জীবনকে পরিচালনা করেছেন আল্লাহ তালা যেখান দিয়ে যেখান দিয়ে গেছেন রসু ইসলামকে সবসময় কোনো না কোন গার্জিয়ান আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এবং যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তালা ব্যাপক ভালোবাসা দিয়ে দিয়েছিলেন এবং এই ভালোবাসা একদম আহ পিওর ছিল চাই তারা ইমান আনুক চাই না আনুক আবু তালেব ইমান আনেনি কিন্তু রসু ইসলামকে এই পরিমাণ ভালোবাসা ছিল রসু প্রতি এটা ছিল পিওর এবং পরবর্তীতে রসুস্লাম মৃত্যু পর্যন্ত রসু আস্লামের সংস্পর্শে আল্লাহ যাদেরকে রেখেছেন তাদেরকে প্রত্যেকের ভিতরে রসুসলামের ব্যাপারে এইভাবে ভালোবাসা দিয়ে দিতেছিলেন সেই রকম হালিমাও এরকমই ছিল যে হালিমার ভালোবাসাটা ঠিক শুধু টাকা বর্কত এগুলোর জন্য না কারণ এখনই এটা প্রমাণ হবে যে হালিমার রেদাল আনহু আনহা এই বাচ্চার রকম জীবনের ঝুঁকি থাকতে পারে এই ভয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মক্কায় চলে আসেন रिटार्न दी फिर देखा सुविधा के त्याग कर लेंगे कुरबानी करें रसुल्लम शुद्ध रसुसम के भारण रसुअलम जो क्षति ना मक्का फिर दीते आसलें तो তুমি নেওয়ার সময় খুব জোড়া করে নিলা বললা যে তুমি রাখতে চাও রাখতে চাও এখন ফিরিয়ে দিচ্ছ কাহিনী কি সমস্যাটা কি তো হালিমারা যেত বলেন যে না আসলে কিছুই না আমি আসলে নিয়ে গেছি এখন মনে দিয়ে দেওয়াটা ভালো তো আমেনা বারবার তাকে প্রেশার দিতে থাকে ইনসিস্ট করতে থাকে কি সমস্যা কি বলো বলো তো একটা পর্যায়ে হালিমা বলতে বাধ্য হয় যে আসলে এই ঘটনা তখন আমেনা বলেন তুমি কি মনে করো যে শয়তান কোনোভাবে বাচ্চার কোনো ক্ষতি করবে आल्लर कसम यह बात क्षति करते गर्भारण कर खुबी हल्का एक गर्भधारण अर्थात गर्भे धारण कर आशेपास मेरे कष्ट करते देख से कष्ट कख फिल कर खुबी सहजे के धारण करूब सहज छोड़ দ্বিতীয়ত আমি স্বপ্নে দেখেছি যে আমার ভিতর থেকে একটা আলো বিচ্ছরিত হয়েছে এবং সেই আলো শাম রক্ষা করবেন এবং বড় কিছু বানাবেন অতএব তুমি এই ব্যাপারে ভয় করোনা আহ রসুল যখন তার বয়স ৬ হয় ৬ বছর বয়স হয় তখন আমেনা মৃত্যুবরণ করেন অর্থাৎ রসুল ইসলাম পিতা হারান হন নয় বছর বয়সে তারপরে রসু আসলামকে লাল দায়িত্ব নেন হচ্ছে আব্দুল মুতালেব রসুল ইসলামের দাদা সে বিখ্যাত আব্দুল মুতালেব আহ তো ছয় বছর বয়সে রসু ইসলাম আব্দুল মোতালেবের কাছে লাল ঋতুপালিত হন এবং ৬ বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত তার কাছে থাকেন এবং রসু ইসলামের বয়স যখন আট তখন আব্দুল মোত্তালেব ইন্তেকাল করেন তখন রসু ইসলামের আহ লালন পালনের দায়িত্ব নেয় আবু তালেব অর্থাৎ আব্দুল মোতালিবের সন্তান রসুল ইসলামের চাচা আবু তালেব আবু তালেব রসু ইসলামকে লালন দায়িত্ব নেন এবং পরবর্তীতে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ পাওয়া পর্যন্ত এবং নবুয়তেরও দীর্ঘদিন পর পর্যন্ত আবু তালেবের তত্ত্বাবধানেই তিনি থাকেন আহ গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা আমরা যেটা রসুল ইসলামের সাথে ঘটেছে এইটা নিয়ে আলোচনা করি কয়েকটা যদি আমরা আসলে রসু আসলামের নবতের পূর্বেকার সময়টা নিয়ে বেশি সময় কাটাবো না কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলি একটা হচ্ছে আল্লাহ দ্বারা এবং তিনি ছিলেন মাহফুজ আল্লাহ তালা দ্বারা প্রোটেক্টেড হেফাজতকৃত এবং তিনি ছিলেন গাইডেড আল্লাহ তালা তাকে পথ প্রদর্শন করতেন একদম প্রথম থেকে যখন তিনি নবত প্রাণী তখন থেকেও তার আগে থেকেও একটা ঘটনা হচ্ছে মক্কায় মেলার মতো হতো অনেক মানুষে তো যাত্রা পালা এই কিছু গান বাজনা হতো কবিতা হতো মহাল্লাকা ছিল কিছু ঝুলন্ত কবিতাগুলি তো রসুল একদিন চিন্তা করলেন যে এখানে কি হয় আমিও যাব শিশু রসুল তখন তিনি বাচ্চা ছিলেন তো তিনি বলতেন যে বলেন যে আমি এখানে কি হয় একদিন দেখতে যাব। তো তিনি তার সঙ্গী একজনকে বললেন যে তুমি আমার দেখো একটা দিন আমি একটু মক্কায় কি হয় একটু দেখে আসি তো সেই তার রসু আসলামের সঙ্গী তাতে রাজি হয় তো রসু যখন রওনা দেন আহ যখন কাছাকাছি দূরত্বে আসেন মক্কার কাছাকাছি দূরত্বে যেখানে আসলে শব্দ শোনা যায় তো যেই মুহূর্তে রসু কানে গানের শব্দ ঢুকে সেই মুহূর্তে রসুলের কানকে আল্লাহ করে দেন এবং রস্লাম এবং রসুল যখন ঘুম থেকে গান সব শেষ। তো থেকে বঞ্চিত হয়ে গেলেন উঠেন তখন চিন্তা করলেন যে ঠিক আছে এর আগের দিন তো এরকম হয়েছে এবারও আর আরেকবার চেষ্টা করি একই ভাবে তিনি পরের দিনও আবার গেলেন একই ঘটনা সেই যখনই তার কান পর্যন্ত গানটা গানের শব্দ এসেছে সঙ্গে সঙ্গে তিনি তার কান বন্ধ হয়ে যায় এবং তিনি ঘুমিয়ে পড়েন এবং যখন ঘুম থেকে উঠেন ততক্ষণে গান সব শেষ তখন রসু আসলাম বললেন যে আহ নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে এই ব্যাপারে হেফাজত করতে চান তো এরপরে আগান না আর দ্বিতীয় আরেকটা ঘটনা হচ্ছে মক্কার মধ্যে মক্কার কুরাইশরা যখন হজ করতেন হজের মধ্যে এসাফ আর নাইলা নামে দুইটা মূর্তি ছিল এসাফ আর নাইলা এটার ব্যাপারে বর্ণনা আছে ইবিন কাসিরে বর্ণনা করা করেছেন এবং অন্যান্য গ্রন্থে ইসাফ নাইলার বর্ণনা পাওয়া যায় যে দুইজন একজন একটা ছেলে একটা মেয়ে বাইতুল্লার মধ্যে আহ অপকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করে যার ফলে আল্লাহ এদেরকে পাথর বানিয়ে দেয় এবং পরবর্তীতে সেই পাথর অথবা তাদের প্রতিকৃতি হিসেবে কোনো বানানো কোনো পাথরকে আহ মক্কার ওখানে স্থাপন করে এবং হজ করার সময় এদের দুইজনকে স্পর্শ করে ইসাফকে এবং নাইলাকে স্পর্শ করে এটা ছিল তাদের রীতি তো এটা ছিল নগ্ন মূর্তির মতো কোন কোন বর্ণা আসছে যে এরা নগ্ন মূর্তির মতো ছিল তো এই যখন এই ইসাফার নাইলের পাশ দিয়ে যাচ্ছিলেন রসুস ইসলাম রসু ইসলামের ছিলেন একজন মুক্ত করা কৃত দাস বিন হারেসা ছোট বাচ্চা জায়েদ বিন হারেসা রাদিউল্লাহান তো উনি যখন যাচ্ছিলেন তো রসুল ইসলাম বললেন যে জায়দ খবরদারিটাকে স্পর্শ না तो छोट बाम निषेध कर लेराधा रसुलट देखते स्पर्श कर लें रसुल्लम तुम्हें निषेध करना स्पर्श करा तो एन रसुसलम की जानकारी स्पर्श कर खराब इश कर এটা রসুলাম কি করে জানতেন তখনও তার উপর ওহির নাজিল তখনও তার উপর হয়নি তাহলে কি করে জানতেন আসলে আল্লাহ প্রথম থেকে কোনটা খারাপ কোনটা ভালো এটার ব্যাপারে রসুলামকে গাইড করে আসছিলেন এবং জায়দ বিন হারেস আলহু বলেন যে রসুলাম জীবনে কখনো রসুলাম জীবনে কখনো মূর্তিকে আহ সম্মান সূচক ভাবে স্পর্শ করেননি বা এমন এমন কোন আচরণ করেননি যেগুলিকে মূর্তির প্রতি সম্মান প্রদর্শন করার জন্য অন্যরা করতেন তো এইটা রসুল একদম শুরু থেকেই রসুল্লামকে আল্লাহ তালা হেফাজত করেছেন এবং আলী রাজি আনহু তিনিও জীবনে কখনো আহ মূর্তি পূজা করেননি কারণ তিনি রসুল ইসলামের তত্ত্বাবধানে ছোটবেলা থেকে বড় হয়েছে কারণ আবু তালেব ছিলেন দরিদ্র আবু তালেব তার সন্তানকে লালন পালনের জন্য যখন অসুবিধা হচ্ছিল এই সন্তানের দায়িত্ব খুদ রসুল ইসলাম নিয়েছিলেন কারণ রসুল ইসলাম তখন টুকটাক কামাই শুরু করেছিলেন তো এই বাচ্চা আলী রাজি পালন করেছিলেন যার ফলে রসলামের তত্ত্বাবধানে আলী রাজি থেকে থেকে মুক্ত ছিলেন আরেকটা ঘটনা হলো আরাফার ঘটনা আহ সাধারণত হজের মৌসুমে আহ হজের নেতৃত্ব দান করতেন কারণ তারা ছিলেন হাদেমুল আহ হারাম হারামের খাদেম ছিলেন এবং হারাম যে অংশটা সেই অংশটার মধ্যে মিনা তারপরে সাই করার জন্য যে সাফা মারোয়া থেকে শুরু করে যে অঞ্চলগুলি এটা হারামের ভিতরে গণ্য হতো আর আরাফাকে হারামের বাইরে ছিল আহ এই জন্য তারা বাকি সমস্ত আমলে তারা অংশগ্রহণ করতেন কিন্তু আরাফায় যেতেন না তার কারণ হচ্ছে তারা বলতেন যে আমরা হচ্ছে হারামের রক্ষক আমরা হচ্ছে হোস্ট অফ কাবা বা কাবার হোস্ট আমরা কাবার এই হারাম থেকে কেন বেড়ে যাব। এই পবিত্র অঞ্চল থেকে আমরা কেন বেড়ে যাব। অর্থাৎ হজের একটা অংশ আরাফা ওই আরাফায় না গেলে হজই হবে না আহ ওই ওইখানে তারা যেত না বাকি সবাই ওইখানে যেত কিন্তু কুরাইশ্রায় যেত না এইটা ছিল তাদের এরোগস এবং এইটা ছিল তাদের প্রাইড যে আমরা কাবার ভিতর থেকে বেরোবো না এইটা আমাদের অঞ্চল হজের সময় আমরা এই ভিতরে থাকবো তো একবার মোতাম জুবায়ের তার মোতাম বিন জুবাইয়ের নামে এক লোক তার উঠ হারিয়ে ফেলে হজর উদ্দিন তো উঠ হারিয়ে ফেলে আর ওই উটকে খুঁজতে খুঁজতে সে আরাফায় গিয়ে হাজির হয় আরাফায় গিয়ে সে দেখে কাকে রসুল্লা সাল্লাকে দেখে বলেন যে এই কি কুরাইশের বংশধর মোহাম্মদ বিন না তো এইখানে কি করে এবং আসলে রসুল ইসলাম আহ কোরাইশ বংশধর হয়েও তিনি কেন আরাফায় ছিলেন কি করতেছিলেন আসলে এখানে আল্লাহ তালা তাকে গাইড করতেছিলেন যে হজের সময় আরাফায় থাকা হজের একটা অংশ আল্লাহ তালা রসুলামের অজান্তে রসুলামকে আরাফায় নিয়ে হাজির করে রাখছেন তো এইটা ছিল রসুল ইসলামকে গাইড করা রসুল ইসলামকে আল্লাহ তালা শৈশব থেকেই গাইড করতেন এবং রসুলামকে শৈশব থেকেই মাহফুজ রেখেছেন এই জন্য এইরকম ভাবে আল্লা তালা আল্লাহতালার প্রিয় বান্ধাদেরকে তাদের মনের অজান্তে এমন এমন অবস্থান দিয়ে নিয়ে আসে যে যে যেগুলিকে হেফাজত বলে আমরা আল্লাহ তালা মাহফুজ রাখেন তাদেরকে অনেক অপ্রীতিকর ঘটনা তারা চাইলেও করতে পারে না আহ রসু আসলাম যেমন ওই মেলায় যেতে চেয়েও যেতে পারেনি আল্লাহ তালা হেফাজত করেছেন রসু নিজের অজান্তে ইসাফ নাইলাকে রসুল ইসলাম বলে দিয়েছেন যেটা স্পর্শ করো এবং নিজের অজান্তেই এমন একটা কাজ রসুল ইসলামকে করাই নিয়েছেন যেটা আসলে আল্লাহর পছন্দনীয় কাজ যেমন আরাফার ঘটনা তো রসুল ইসলাম একদম শুরু থেকে মাহফুস ছিলেন এবং তার হৃদয়কে আল্লাহ তালা নিয়ন্ত্রণ করতেন এবং হেফাজত করতেন ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা আরো পরবর্তী পর্বে আরো কথা বলবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন সোবান আল্লাহামদি সোবানদিকে আস্তা ফির কত বিলাইক